اللهم انت توفي لا اله الا الله سبحانه وتعالى سبحانه وتعالى الله اكبر আহ্লা হুসল قم بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سحنات العذاب ام قريب قريب تجيب دعوات الداعي فاستجب لي يا الله বার গুলোর মধ্যে একটি বিশেষ আমি দেওয়া এই আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি ওপরে জন্মগুলি রমজানের খাস আমল বিশেষ রমজানের বিশেষ যদি বলতে হয় দুটাকে বলা আর সহ অঙ্গ রোজা আঙুল সবসময় এই দুটাও যদি বিশেষণটা বাদ দিয়ে দিন রমজানের বাইরে নেই সবসময় তারা রমজানের তারপরেও এই দুই আমল ছাড়া অন্যান্য আমল গুলো সবসময় আছে থাকে সেই মৌসুমে যে কোনো মেয়েটা আমাদের গুরুত্ব এবং দোয়া এটাও পুরো বছরের আমল রোজার হালাতের কথা তো আদেশ আছে তিন ব্যক্তির দেওয়া আল্লাহ এখানে এক এবং রমজানের হালাতের যে ফরল এটা আসবে সবচেয়ে উরা মস্তায় নেদ যার সশম জোয়ার দুটোটাই নিয়ে যাচ্ছে আয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবাদত করিয়ে দাও আল্লাহু আকবার লা ইলাহা পুরাতি বকরার মধ্যেই তো রমজান এ আয় থেকে রোজার কথা শুরু হয়েছে এরপরে প্রয় পৃষ্ঠার মত রমজান রেষার আগে এই দুটার অন্যান্য অনেক নেতা বিশেষ মৌসুম গুয়ার বিশেষ বলা হয়েছে তারা জিজ্ঞেস করবে কি জিজ্ঞাসা জিজ্ঞাসা ভাষা হলো আনুনা জিহিদুল আমাদের রক্তি কাছে আমরা এই প্রশ্নের উত্তর হিসাবে আয়াদেশ হতে পারে বিশেষ কার প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসতে পারে যাই হোক আল্লাহ প্রার্থনা কারণ প্রার্থনা করে আমি বন্দাদের ডাকে সারা কে বন্দাদের কোন দায়িত্ব নাই বলি তারাও যেন আমার ডাকে সারা আমার প্রতি যেন তারা বিশ্বাস করে বিশ্বাস করছে আল্লা যখন বলছেন আমি কোথায় আমার উপর ইমান রাখো ইমান এনেছ এই মানুর উপরে মত পর্যন্ত থাকবে এগুলো আছেই দোয়ার প্রসঙ্গে ইমানের কি কথা আমার উপর তারা যেন বিশ্বাস রাখে আমি যখন বলছি যে তোমার ডাকা আমি সারা দিই এক তোমাকে রাখতে হবে তাহলে আমার দোয়া একিনের সাথে দোয়া করার কথা বিশ্ব এসেছে হয়তো আব্দুরুল মসজিদ যদি খোলা যদি দেখা দিচ্ছি নিশ্চিত ভাবে যদি কাউ এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত যেটা পক্ষ থেকে নেই সে ইচ্ছা করলে আনতে নিশ্চিত ভাবে যেটা শেষ করে দেয় তারা তারা সঠিক রাস্তা পায় তাদের মধ্যে যাতে সঠিকতা এসে যায় এর ব্যাপক হচ্ছে লাল গেল এই দোয়ার মাধ্যমে আমরা দুষ্ট সঠিক রাস্তা দোয়ার মাধ্যমে পাওয়া যাবে যদি দোয়ার হাকিকরটা অনুধাবন করে দেওয়ার হাকিঘর আমি আল্লাহকে ডাকছি আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমি গ্রহণ তোমার আল্লাহ আমি যেমন তোমার সাড়া তুমি আমার দোয়ার এই হাকিবত উপলব্ধি করে একইনের সাথে যে দোয়া করবে ওই দোয়া হেদায়তের একটা দেওয়া জরিয়া যেমন দোয়া হিসেবে সব আবার যেমন মাধ্যমে হলো দোয়ার বিষয় দোয়া আমাদের তো অনেক তুলকি দোয়া आनुष्ठानिका हो गए आनुष्ठानिक दूसरे কোন অনুষ্ঠান হচ্ছে কোনো কোনো কারণে কোন বিষয়কে কেন্দ্র করে দেওয়া আয়োজন হয়েছে কোনো প্রতিষ্ঠানে আসার পরে প্রতিষ্ঠানে নিয়ম থাকে দেওয়ার তো সবাই দেওয়া দেশের উনি ওটাকে বলেছেন যে আমাদের দেওয়া হয়ে গেছে এখন আনুষ্ঠানিক এভাবে দোয়াটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক খুব দোয়া হতেই পারে সেটাও দিন থেকে করতে হবে আনুষ্ঠানিক সেটাও একটা মুবাহ পদ্ধতি দেওয়া সেটাও আমি দিল হাজির দিন থেকে দেওয়া কিন্তু মধ্যে দেওয়ার সীমাবদ্ধ থাকতে পারে দোয়া হবে আর। দোয়াটা ব্যাপক সেটা হলো কয়েকটা স্তর আছে দোয়ার একটা হলো যেটাকে বলা হয় দোয়া উলমাস যখন আমার যা দরকার সেটা আমি আল্লাহর কাছে চাই কোরআন দোয়ার ভাষা ঠিক করে দেওয়া শব্দমালা ঠিক করে দেওয়া কারণ কেমন পর্যন্ত কত মানুষ তার কখন ওটা তার ভাষা সে আল্লাহর কাছে চাবে ওটার জন্য সব জমনা ঠিক করে দেওয়া হাদিসে বলা হয়েছে তোমার গরণ নেই লবণ শেষ হয়ে গেছে আল্লাহর কাছে ছুটে গেছে গেছে ওটা আল্লাহর কাছে চাও এটা তো আমরা চিন্তা কেন বলা কারো যে আছে এমন তার জন্য আসলে একটা অভাব কেরেশানি অধিকাংশ মানুষ এমন যার জন্য লবণটা করা জুতার পিতা ঠিক করা এটা সবাইকে বলেছেন যার জন্য আল্লাহ কা এমন কি লাব এমনকি তোমার জুতার ফুতার ছেড়ে গেল শিক্ষা যে তুমি যেটাকে তোমার একবারে হালকা জরুরত মনে করো কোনো বিষয় না সমাধান তোমার জন্য সেটাও কিন্তু আসলে আল্লাহ যখন করবেন আল্লাহ দেখা দেখা তো লবণ আছে না এখন দরকার লবণ পাচ্ছে আনা হয় ঘটনা লিখেছেন না উমরা যাচ্ছিল বন্ধু তাকে বলছে খেয়াল রেখো সে খাবার খাবারে খেয়াল রেখো ঘুরতে দেরি হয়ে গেছে যে হোটেলে যায় কোথাও খাওয়ার নেই হোটেলে যায় রোজা রেখেছে বলেছিল পয়সে হোক তা পয়সা হলে সব জায়গায় টক আছে রবিউল করিম ভাই আমাদের গাড়ির ব্যবসা করে একদিন আসবেন মিরপুরে এখন সকালে কোনো ড্রাইভার নেই উনি নিজেও করতে পারেন কিন্তু কোনো কারণে পারেন তো এখন গাড়ি আচ্ছা গাড়ি তো ঠিক আছে থেকে নিয়ে নিবি কোনো গাড়ি কোন কিছু পায় না একটা বলা হচ্ছে যে তুমি তোমার মজুদ আসবাবের উপর মজুদ আস্তাবের উপর তাও আক্ষণ করোনা ভরসা করো না ভরসা আল্লাহ রহমে বলা হয়েছে এটা হলো দোয়াউল এটা কোনো নিজে বলতে হবে দোয়া এটা হয় না ইজতেমায় দেওয়া তো একজনে করবে সে যারা একসাথে আমিন আমিন তার কী জরুরত ওটা সে কীভাবে একটা ব্যাপক কথা আছে আল্লাহ যার অন্তরে যে নেবতামান্না আছে আপনি করে দেন যার যে আছে আপনি জানেন এরকম বলি ঠিক আছে এটাও কিন্তু আল্লাহ পছন্দের মধ্যে কিন্তু ওটাও আছে একবারে সুনির্দিষ্ট তোমার যে পেরেশানি ওই পেরিসানির কথা বলো আল্লাহ তোমার যে জরুরত ওটা তুমি বলো আল্লাহ এটা অমুক এত টাকা আমার কাছে পাবে সেটা আপনি আদায় করে দেন আমার অমুক জিনিসের এখন প্রয়োজন এটা দরকার আপনি দিয়ে এরকম বিস্তারিত আল্লাহ পছন্দ জামে পছন্দ কিন্তু সেই দামে দেওয়ার বাইরেও দ্বিতীয় হলো মাসনুম দেওয়া যেটাকে আমরা বলি আর এই এটা আসলে হলো এটা এটাকে বলা হয় অকার বিভিন্ন সময়ের বিভিন্ন হালাতে বিভিন্ন কাজের দোয়া ফোন থেকে উঠলে কী দেওয়া ভ্রমণের সময় কী দেওয়া এরকম বিভিন্ন হালাতে বিভিন্ন সময়ের দোয়া এটা আমাদের দেশের নাম হলো বা এটা তো যখন যা যখন যে কাজের সময় দোয়া করল সেটা এক এক জায়গার দোয়া আরে জায়গায় লাগালে বা ওই কাজের সময় দোয়া করলাম না বসে বসে একসাথে খতম করলাম যেমন যারা হেসন হাসিন খতম করে বিভিন্ন পেরেশানি বলা করার একটা আছে তো মধ্যে দাদারির অমতুলালাই মাসন দোয়াগুলো জমা করে যারা সহ এখন ওদের খতম করার সময় সে পড়ছে বিভিন্ন হালাতের দোয়া আমি খতম করে যাচ্ছি ওটা হলো যে হালাতে যে সময় দেওয়া তখন হ্যাঁ যদি ব্যাপক অর্থবোধক হয় সেটা মনে বলা যায় কিন্তু বিভিন্ন সময় এবং হালাতের দোয়া মাস্ক দেওয়া এটা আমাকে আঙুল নিয়ে আসতে হবে দৈনন্দিন আঙুলের চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে আসতে হবে দুই তৃতীয় প্রকার দোয়া যেটা হল জামু দা আওয়াজ বা জামের ব্যাপক অর্থবোধক দোয়া মানে এগুলো দিন দুনিয়ার বিভিন্ন জরুরতের দোয়া রসুল করিম সাল্লাম শিখিয়ে দিয়েছেন বা আল্লাহ কোরআন নবী নবীগণ এবং অলিগণের বিভিন্ন দোয়া উদ্ধৃত করেছেন আমাদের জন্য ওখানে এই দোয়াগুলো কোনো বিশেষ সময় বা বিশেষ সাথে নির্ধারিত না এগুলো হলো মোনাজাতের তো তখন যখন তুমি আল্লাহটাকে হাতুড়ে বিনদিনাও তুমি কতটুকু আর হাদিস থেকে কোরআন থেকে ওই দোয়াগুলো হলো আমি করি হাতুড়ে উঠানো ছাড়াও করি এই দোয়াগুলো ওই দোয়াগুলোই হেসন হাসিন কিতাবের পঞ্চম অধ্যায়ে আছে তারা যদি হেসন হাসিন খতম করতে চায় পঞ্চম অধ্যায় খতম করে এত সমস্যা কারণ পঞ্চম দোয়াগুলো ওরকম ব্যাপক অর্থ কোনো জরুরাতে যে কোনো একজন ওই দোয়াগুলো চাইতে পারে ওই বাসায় আল্লাহর কাছে এবং হাকিম মহম্মদ থানবির মতাম উন্নয়িত মধ্যে এই ধরনের দোয়াগুলোই সম্পন্ন করেছে এক দুটো হয়তো এসে গেছে বিভিন্ন সময় সাথে সন্দীপ যেমনটা আছে এটা এখন যে মোনাজাত মকবুরের মন্দির সকালে পড়বে তার জন্য এটা পদক্ষ সন্ধ্যায় যে পড়বে তার জন্য এটা পদক্ষ এছাড়া বেশিরভাগ দোয়া ব্যাপক বিভিন্ন সময়ের যে মস্তুন্দোয়া ওটাকে হজরত তাতিম মোনাজাত মক্কুরে লেগেছে মোনাজাত মকবুরের লেখার নেই এটা কোন কিছু মনের মধ্যে আসে এই দোয়াটা মূলত এটা মুনা জাতের দোয়াই এখন এটা আমরা ওই যে যেগুলো বললাম পঞ্চমাধ্যায় এবং আছে সব তো এখানে আসে ওই দোয়া গুলোই আমি চাকরি করি যদি আমার আরবি জানা থাকে এবং অর্থ বুঝি তাহলে কোরআনের দোয়া দোয়া শে পাবধাবন করে কোনো জিনিস না কোরআন পড়া ঠিক আছে না বুঝে পড়লেও প্রতি অক্ষরে দশমিক কালকের বয়ান আর রাতের বয়ান কোনো ইয়ে হচ্ছে না পার্থক্য না কালকে একটা দিক বলা হয়েছে অনুধাবনের বিষয়টা উপলব্ধির বিষয়টা কিন্তু এটা ছাড়াও যদি পড়া বলতে পারে নমাজ নমাজের আস্থারগুলোর অর্থ আমার জানে না নামাজ পড়া বলে নামাজ পড়া দোয়া পড়া এটা হতে পারে দোয়া পড়া হতে পারবে মস্তুম দেওয়ার ক্ষেত্রে সকাল সন্ধ্যার বা বিভিন্ন কাজের দোয়া অর্থ জানা নেই মুখস্থ করাই দিতে মুক্তি ওখানে পড়া তো গুনে দা দিলাম আল্লাহ দরবারে কাতু চাচ্ছি চাপছি আল্লাহর কাছে এখানে দোয়া পড়াবো নাকি আমি কি চাচ্ছি আমার জানা নেই আমি কি চাচ্ছি আমার জানা নেই এটা দোয়া হয় না দোয়া তো দিল থেকে হতে হবে আমি যা চাচ্ছি আল্লাহর কাছে আমার জরুরতে আমি প্রার্থনা করতে পারছি কি চাচ্ছি কি জরুরত জানি এটা দেওয়া হয় আরবিধবা মুখস্থ করে অনুধাবন করে কি চাচ্ছি আমি আল্লাহর কাছে এটা বুঝতে হবে ওইভাবে হয় আর যদি আমি শিখতে পারি নাই মোনাজাতের যে সমস্ত দোয়া হাদিসে পড়ানো শেখানো হয়েছে ওই দোয়াগুলোর অর্থ আমি এখনো অনুধাবন করতে পারিনে নাই বরং আমি এখনও বুঝি না তাহলে কি করতে হবে আমাকে আমি নিজের ভাষায় বলতে আমার নিজের ভাষায় তো সমস্ত দোয়ার অর্থ যদি মুখস্থ হয়ে আরবি মুখস্থ অনেক অর্থ মুখস্থ হয়েছে অর্থ মুখস্থ না হলেও মানে ভাবটা এসে গেছে ওগুলো বলতে থাকি মোনাজাত মুখগুলোর তো অনুবাদ আছে বারবার পড়তে থাকলে আরবি সহ হলে ভালো আর না হয় কমপক্ষে ওই আরবি দোয়ার বাংলা মর্ম বারবার পড়লে না হলেও বিষয়গুলো এসে যাবে গেঁথে যাবে আমার দিলে তখন মোনাজাতামি ওগুলো বলতে থাকি তখন দোয়া আল্লাহ মুলি আসল গো तमाम वুজু ও तमाम সালাত ও तमाम রিদান আল্লাহ আমাকে পড়বে নামাজে পূর্ণতা даст ওজুর পূর্ণতা বাহির ভিতর যেন পূর্ণ হয় অশুদ্ধি থাকে না নামাজে এবং আমাদের পূর্ণতা আপনার কাছে চাচ্ছি যেটা আমাদের আপনি কবন করেন অজুর পূর্ণতা আপনার কাছে চাচ্ছি যেটাকে বলা হয়েছে শূন্য এবং কি পবিত্রতা যেমন এরকম আখলাকের পবিত্রতা দিলের পবিত্রতা আমার পূর্ণতা মানে হলো এমন হয় আমার শরীরে যেমন পাক হবে আমার দিলও যেন কি হয়ে যায় পাক হয়ে যায় এবং আখরাতে দূর হবে দোরহান হবে ওসব ফায়দা যেন থেকে পাই আর শেষ তামা এখন আমার এটা আরো বিভস্ত হয় নাই আমি আসলে তামা কিন্তু ওই যে অর্থটা বারবার আপনি আমাকে দান শুধু আরবি দেখে দেখে দেবর দেখে দেখে অর্থ আমি করি না এখন জানিয়ে নেই কি বলা হয়েছে আমি আরবি কিছু কারণে কিছু যে আমল আমরা যখন শুধু তালেবিল দোয়া করি সাধারণত আমরা ওই মুরাদাদের দোয়া করবো আরবিতেই দোয়া করতে সাধারণ যখন মাঝমাতে সব ধরনের মানুষ থাকে তখন আরবি দোয়া কম করি এমনি বাংলায় বলি কোনো কথা হয়তো কোনো দোয়ার মর্মকে সামনে রেখে হয় আর কোনো কথা এমনি সাধারণ বারবার যদি আমরা পড়ি যেগুলো চেয়েছেন ওগুলো হাসিল করতে হবে হাসিল করার আমার ফির দোয়ার বিষয়ে শেষ কথা যেটা হলো একতরফা কি যেটা খুব ওটা করেন না কি করেন আপত্তি করেন পুজোর অনেক লম্বা দ্বা করে বেরতে পো সবাইকে লম্বা মনে এমনভাবে মনে যাত দেয় তো সবাই চলে আর ফিকির করে সব গিয়ে একটা হয় আর ভাবে যে আমার সব এটা হলো ফ আপনি চাইলেন আর ভেবে নিলেন যে সব পিছনে আমার সব মাপ দোয়ার মধ্যে এমন ভাষা অবলম্বন করা যায় দোয়াটার মধ্যে একটা ওয়াজ থাকে আল্লাহ সব মাপ করে দাও জানা অজানা ছোট বড় সব গুণা মাপ করে দাও বললাম এটা আমার মধ্যে অনুভূতি সৃষ্টি হলো হলো একটা আল্লাহ করে দিয়েছেন এত লম্বা দিয়েছেন যা কাদা হয়েছে ওটা আদা করার ওটার কাদা কাফরা দেওয়ার আমাকে তফিক দান করো এটা দোয়া হলো একটা অনুভূতির সৃষ্টি হলো আল্লা হক আমি নষ্ট করেছে সব হক আদায় করার তফিক আমাকে দান করো ওই দোয়া করছি না খালি ক্ষমার দোয়া করছে আর জান্নাতেরোয়া করছে এবং জান্নাতের কথা আছে এনে কামালের তফিক দান করো এনে নেমের তোফিক দান করি যদি হাদিসের তরিকায় পুরানের তরিকা যদি আমি দোয়া করি তো এক এক থেকে আমি বাঁচার চেষ্টা করলাম এক এক নেক এই গুণার থেকে বাঁচার জন্য দোয়া করলাম নেক আমল হাসিল করার জন্য দোয়া করলাম কিন্তু দোয়া করে শেষ বাস্তব ময়দানে গিয়ে আমি আর ওই আমল করার চেষ্টা করলাম না এবং ও থেকে বাঁচার চেষ্টা করলাম এই চেষ্টাটা যদি না হয় আমলে তখন দোয়াটা একটার পরে শুধু চাইলাম করলাম আল্লা তালাতে দোয়া কবুর করবেন দোয়া কবুর যে গোনা থেকে বাঁচা এবং যে করার ক্ষেত্রে আল্লাহ বাধ্য করবেন দোয়া কবুল করেছেন ঠিক আছে আল্লাহ বাধ্য বাধ্য করলে তো এটা দুনিয়া হল জন্য দুনিয়া আল্লাহ বাধ্য করবেন বাধ্য করার মতো হালাত খুব কম কম বেশি রহম করে করম করে আল্লাহ করেন কোনো সময় বাধ্য করার মতো একটা আমি এক করে উদাসীন ছিলাম আমাকে জবরদস্তি একজন টেনে নিয়ে গেল এক দুজন ওখানে গিয়ে দু এক কথা শুনে ঠিক হয়ে গেল আল্লাহ ওয়াদা এটা না ওয়াদা হলো কবুল আল্লাহ করেছেন তো তোমার ফিকির লাগবে এজন্য বলে দিয়েছেন ফালি আস্তা এটা দোয়া থেকে শিখতে হবে যদি দোয়া আমি যেটা তারপরে ওটা করণীয়টা করার বর্জনীয়টা বর্জন করার একটা ফিকির তরব আমার মধ্যে আসতে আসলে এটা দোয়া কবুল হওয়ার আলাপ যদি উদ্দেশীনতা বাকি থাকে তাহলে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আমার আছে ওটা গত বছরে বলেছিলাম যে মোসান্নবী নামি সাহেবতে কী তা বলুন দোয়ার মধ্যে একটা অধ্যায় আছে আর দোয়াও বেলা আমলি আমল ছাড়া দোয়া আমলের ফিকির নেই আমলের ব্যাপারে উদাসীন শুধু দোয়া করে যাচ্ছে তাকে বলে যাচ্ছে দোয়া রাখবেন দোয়া করলে এটা তো আমাদের আশা হয়ে গেছে এই কথাটা কিন্তু শুধু রেওয়াজি হিসাবে বলা উচিত দোয়া স্মরণ রাখবেন দোয়া দোয়া করবেন রেবাজি হিসেবে এটা বলা উচিত না বলা উচিত যদি বলি দিদিকে হাজির রেখে দেবা চাচ্ছি ওইভাবেই সিরিয়াসলি বলা হচ্ছে আমাকে এখন বললো আমি রেওয়াজি বললাম যিনি শুনলেন তো তাই দেওয়া টাইম থানিবির এটা দোয়া যায় চাবে সেও গুরুত্বের সাথে যাকে যার কাছে সে গুরুত্বের সাথে নিবে নজরত বলেন যে আমি তো নগদ দোয়া করে দিচ্ছি দোয়া করেন একটা নগদ দোয়া আল্লাহ আপনাকে আপনার সব ভাষায় ব্যাপক দোয়া নগদ নগদ একটা দেওয়া তারপরে ইয়াদ যদি থাকে করলাম আর ব্যাপক যতজন আমার কাছে দোয়া চেয়েছে সবাইকে ক্ষমা করেন সবাই দেওয়া করলাম কিন্তু বিষয়টাকে গুরুত্বের সাথে গুরুত্বের সাথে বলা উচিত গুরুত্বের সাথে গ্রহণ আমি করি কি আমরা করি দোয়া চাই শুধু দোয়ার দ্বারা সব হয়ে যায় আল্লা বিশলা তোমার সংশোধন তোমার দিন দুনিয়ার তারা কি জন্য গাড়ি চলতে কমপক্ষে যেমন দুইটা টাকা লাগে তোমার দুইটা টাকা লাগে একটা টাকা ধোয়া একটা টাকা আরেকটা কি দিনটা কি বলবো আমরা দূর চরিত্র করবেই দূর চরিত্র আসা যে কথা যখন বলা হয়েছিল দশবার সোহান আনানে সানে সানে সানেন শুধু নিজের জন্য দোয়া করে সন্তান নিজের জন্য দোয়া করবো নিজের মা বাবার জন্য জন্য দোয়া তোমার আবহাওয়ানি করা বলেছেন যে আমি যখনই আবার জন্য দোয়া করি আমার ওস্তার ধাদের জন্য করি বলেছেন আমি আমার কথা বলি মা কথা পরে বলি মাঝের সন্তানের জন্য এবং ছাত্রদের জন্য দেওয়া কোন ক্ষেত্রে আমার খারাপের কারণে তারা যেন খারাপ না হয় নামও বলেছে আছে এবং পুরো উন্নতের জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর কথা তো পুরো জমিন একটা জমিন এটার মধ্যে প্রাকৃতিক ভাগ আছে একদিকে পড়লো বাকি ঘর আরেক দিকে গরম গরম মাছ কম দিল ষোলোশ পরে কোনো সবাই ছাড়া এটা তো হল হাত ষোলো সাল পরে দলে কয়েক বছর এই ভাত ভাগ যাওয়ার পরে এই ভাগের কারণে আমি বাঘের কারণে যত দেশি আইন আছে আন্তর্জাতিক আইন আছে সেই লঙ্ঘন করা হবে না চলতে হবে শরীরত বিরোধী না সরাসরি না আমি চলতে হবে সেটা বিধান হালাতের কারণে হালাতের মজবুরি এটা ইসলামী হুকুমতের বিশা ছড়া এটা হালাতের কারণে আমরা এখন বাধ্য এখন বিশাধরা যাওয়া যায় বলো না ঠিক আছে কিন্তু এটা মশালা হলো ওজোরের কারণে মজবুরি মজবুরির মশলা ছাড়া আর যদি যাতে পারি না বিষা দেয় না দেওয়াও দেয় না তো ওইরকম দূরত্ব সৃষ্টি হয়ে যায় খালি দেশের হুদা করি দেশের জন্য দোয়া করি দোয়া নিজের থেকে অতিক্রম করে গেলে বেশির থেকে বেশি বাংলাদেশের বর্ডার পর্যন্ত থাকে এটা ঠিক রোয়া হতে হবে পুরা মুসলিমের জন্য যেখানে থাকুক যে ভাষার হক যে গোত্রের যে রঙের হক পিছনের যেকোনো সময়ের থেকে কঠিন অবস্থায় দেশ এবং সেজন্য دخلها تنهور المزر دنبس تنبس شب المدار اللهم نتحبه رب جدعل هذا البلد آمنا مطمئنا مطمئنا فالوسائل المدار المسك فاق قديسة البحشان هاي لفهم كباب الدوح اطوار دنبس دنبس دنبس সব তোমার ইজতেমায় দেওয়ার মধ্যে তো আর বলা যায় যেমন ব্যক্তিগত বিষয়গুলো জোরদার বলা যায় সেটা তো আমাকে টুকুটুকু বলতে হবে একা একা দেখেছিলাম যখন করেন তখন মাঝে এক পর্যায়ে হয়ে নিজের বলি একসাথে বলার মধ্যে আছে ফুলে আছে একসাথে হলো আহমদ আল اللهم لا تسلط علينا من لا يخافك ولا يخشىك علينا من لا يخافك ولا يخشىك ان الله আমাদের উপর ছawar করেন না যাদের মধ্যে মলা يخافك ولا يخشىকে যার অন্তরে করে না তাদের হুকুমত দিয়ে না বলে আর একটা আছে আল্লাহা রিদাক দেখা রিদা কয়ারপাল আল্লাহমদের সব মামলা সব ক্ষমতা এমন লোকদের হাতে দেন যে আপনাকে ভয় করে আপনারা যেমন বিচার আপনার তাকোয়া যাদের মধ্যে আসে তাদের করতে পারে এই দেওয়াগুলো আর যেগুলো আমরা বলি ইসলাম মুসলিম ইসলাম মুসলিম সবগুলো হাদিসের এগুলো হাদিসে যুক্ত করা হয়েছে তার মানে হাজেশ্বরের বাম্বা দোয়া আছে যেটা দোয়ায় পুন হিসাবে বিনা জাতীয় মন্দিরের আছে اللهم اكتب لنا وللمنين والمؤمنات والمسلمين والمسلمات وأصدقهم وأصدق وأصليح ذات بينهم وألف بين قلوبهم واجعل في قلوبهم الإيمان والحكمة وصبتهم على ملة رسولك وأوزعهم إن يشكروا رحمتك اللي جرامت عليهم وإن يفوق لأهدك الذي عادتهم عليك وانصرهم على أعدوك وعدوه بلاه العقل سبحانك لا إلى غيرك تغفر لدمبي وأصدق لعملهم لك تغفر الجنوب جنوبا لمن تشاء وأنت الغفور الرحيم يا غفر أخذني يا تواب أخذني يا رحمن الحمد يا عفو أخذني يا رؤوف يا ربي أوضعني أنا أشكرني أنا أخذني أنا عمت علي يا ربي أسألك من الخير كله يا رب اشتح لي بخير محكم لي بخير فقني السيئات ومنذك السيئات يا عمد المخطر رحيمك هو الغفور أي يا جددت من إليه একশো পঞ্চান্ন নম্বর দেওয়া আছে একশো পঞ্চান্ন এই দেওয়াটা পুরো উন্নতির দেওয়া জন্য করতে এটা ইয়াদ করে ভাব অর্থ করে নিলে ওভাবে দয়া আর যেগুলো সুনির্দিষ্ট আমার জানা আছে কার উপরে কোনো দেশে জুলুম হচ্ছে উপরে জুলুম হচ্ছে বেশি জরাচর্য আসে চলে আমরা তো খুঁজেই পাবো না আপনি মেহের বন্ধুরা ঠায় আমরা হয়ে যাবো মানা খেয়াল না আমরা আপনি মনভার অতেেডা. হি এতেড tamaা… জান্নাদের বাগিচা বানিয়ে দেন তাদের কবর কে নুন বাকি কবরে যাবো আমরা যেন কোরআন কে পাই কবরের মধ্যে আমরা যেন ইমানকে পাই এ আল্লাহ আপনি আমাদেরকে একা ছাড়বেন না কবরে যে আল্লাহ আপনি আমাদেরকে কবরে একা ছাড়বেন না একা ছাড়বেন তাদেরকে পড়ালেখার প্রতি মনোযোগী বানিয়ে দেন জাল্লাহ মনোযোগী বানিয়ে দেন দিল থেকে আবাদ করে দেন আল্লাহ দেহের বাড়িয়ে দেন সময় দেন দিনের সময় দান করেন দুনিয়ার সময় দান করেন প্রিয় মধ্যে অনেক অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য আমরা সবাই সুস্থতার জন্য اللهم شكناك وشك مرض المسلمين جميعاً اللهم شكناك وشك مرض المسلمين جميعاً اللهم شك انت شافي لا شافيال一点 ولا شفاء إلا شفاء شك شفاء الله لأحد الذهب어줄 ربنا انت شافي لا شافيال الله ولا شفاء إلا ش惜 شكا شفاء لأ Roma 1 warn sociedad زالف البدر যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন যারা চান না সবার সমস্ত সবার সমস্ত ছিলেন ওনারা দোয়া চেয়ে গেছেন আল্লাহ তাদের সমস্ত নেক না করে দেন নেক করে দেন তাদের সমস্ত পরিসানি দূর করে দেন তাদের সমস্ত পরিশানি দূর করে তার তাদের দান করেন তাদের সমস্ত নেক পরিকল্পনা চালা যে সমস্তshader-এর মধ্যে বরকত দান করে সেই করে করে আরাম থেকে বাজা হালাল করে আরাম থেকে আল্লাহ তাদেরকে হামানের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন মমতা আল্লাহ স্মরণ করে দেন আল্লাহর করে দেন আল্লাহ তাদেরকে স্মরণ সবক নেওয়ার ট্রফিক প্রসিক করেন সবক নেওয়ার ট্রফিক প্রসিক করেন আপনার তাদের অন্তরে দেন এ আল্লাহ এই দেশকে আপনি দেশকে হেফাজত করেন উম্মদকে হেফাজত করেন পুরা মস্তুম বিশ্বকে হেফাজত করেন পুরা মুসলিম বিশ্বকে হেফাজত করেন মুসলিম হেফাজত করেন কোমকেত করে আছেন তালে তাহত খেয়াল আপনারা কালকে আপনার এ মুসলিম সহায়ক আপনার নাসির আপনার নয় এরকমের বিরুদ্ধে সমস্ত দিন মার্গে দিনের খাদ্য তৈরি করে এর পরের উপযোগীপত আপনি নিয়ে যান মওলা বেশি বেশি খেটপত নিয়ে যান বিশেষ করেছে যে বক্সটি দিয়ে করা হচ্ছে সকল বিভাগকে আপনার প্রভাব আপনার পছন্দের মিজাজ এখানে পয়দা করে দেন যারা আছে তাদেরকে আপনার পছন্দের মানুষ বানিয়ে দেন এবং আপনার পছন্দের মানুষ এখানে জমা করে দেন মিনের খাদেম মকলিদ এবং মকিল খাদেম নেন এবং এমন লোকে বড় ভাজবা এখানে পয়দা করে দেন মানের কলমের মধ্যে নূর আছে যাদের কলমে নূর আছে যাদের জবানের নূর আছে এমন লোক এখানে পয়দা করে দেন এমন লোকের ভাজবা এখানে করে দেন মান হে আল্লাহ মেহেরবানি করেন আল্লাহ আপনাকে দয়া করেন আপনাকে দয়া করেন হে আল্লাহ আমাদেরকে সমস্ত করে sehat করে সুস্থ করেন বিপদ বড়ে দয়ামওলা হে আল্লাহ নবীলে খায়াত দাচা নবীলে খায়াত দাচা নবীলে খায়াত দাচা আপনার সহায়ত করে রাখেন আমার আপনার হেফাত করে রাখেন আপনার কমে দান করি মনে করি কমে বসে মাত্র জিনী আমি যোগ জিনিস আপনার গোন্ড হতে এ প্রতিষ্ঠানে যারা মহবত করেন সহযোগিতা করেন তাদের সবাইকে প্রবোধ করে তাদের রোজগারে করে। দান করেন তাদের প্রতিষ্ঠানগুলোকে আপনি হেকর করেন্লাহ থেকে হেমর করেন আজকের প্রতিমন্ত্রী হেমদ করে চাষি বেশি গল্প দান করেন্লাহ দেশের শিল্পী প্রতিষ্ঠানগুলোকে হেপাদ করেন্লাহ বরফের মার্কাত বানিয়ে দেন কেন্দ্র বানিয়ে দেন আপনার রহমতের কেন্দ্র বানিয়ে দেন সব থেকে শেষ থেকে জাগতিক শিক্ষা করে। ওখানে ইমানের পরিবেশ করে দেন ইমানের পরিবেশ করে দেন সব সব থেকে শেষ প্রতিষ্ঠানগুলোকে করে। করেন ওখান আপনার মাতৃভাবে সেবা ছোটদের মধ্যে বড়দের মধ্যে সবাইকে শেখা যায় আপনি সবাইকে শেখা রাখে সবাইকে আমাদের পড়ানো পুরানোর সাথে সৃষ্টি করে দেয় জীবনের সাথে আল্লাহ আবাদ করে দেয় ধরেন আমাদের দিয়ে আপনার দিয়ে আবাদ করে আবাদ সবাইকে আপনি আপনার নেগ বন্দী বানিয়ে নেন সবাইকে ইমানের জীবন রসিদ করেন ইমানের জিন্দি রসিদ করে going to dance in.